মানবতার সমাধান আলহামদুলিল্লাহ বিমিন আলহি ওসফি ওম আবিদ আতি আসসালামু আলাইকুম আরহামাত্মানিত দর্শক মন্ডলী আমরা যে সিরিজের আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের জীবনে শিষ্টাচার অর্জন করা সামাজিক সম্পর্কের ভিত্তিগুলোকে মজবুত করা এবং পারস্পরিক সম্পর্ককে যেভাবে সুন্দরভাবে মেনটেন করা যায় রক্ষা করা যায় তার জন্য সচেষ্ট থাকা এবং এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর নেক আমল আল্লাহ তালার এ বাদতের পাশাপাশি বান্দাদের সঙ্গে সুন্দর সম্পর্ক রক্ষা করা একে অপরের প্রতি যত্নশীল হওয়া একে অপরের প্রতি দায়িত্ববোধে সম্পর্কে সচেতন হওয়া হক আদায় করা এগুলো কিন্তু আমাদের এবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক অনেক সময় আমরা আল্লাহ তালার এবাদতের যেমন গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আমাদের পারস্পরিক জীবনের সম্পর্কের মধ্যে যে এ রয়েছে সেটাকে আমরা ইগনোর করি ভুলে যাই খেয়াল করি না রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে আমাদেরকে সাদ করেছেন কুল্লু মা রুফিন সদাকা শাহিব হাদিস প্রত্যেকটি ভালো কাজই সদাকা সদাক্কা দেওয়ার স্বভাব হয়ে যায় যে কোনো ভালো কাজ আপনি একজনকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন আপনাকে জিজ্ঞেস করেছে ওদিকে কিভাবে যাব। রাস্তাটা বাতিলিয়ে দিলেন এটা একটা ভালো কাজ এটা সদাকার স্বভাব হয়ে গেল একজন আপনার কাছে পরামর্শ চেতে এসেছে ভালো পরামর্শ দিয়েছেন কোনো পয়সা করেই খরচ করতে হয়নি সদাকার স্বভাব পেয়ে যাবেন দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করে দিয়েছেন তারা ঝগড়া করছিল তাদের সম্পর্কে দূরত্ব পয়দা হয়ে গিয়েছিল মিলিয়ে দিয়েছেন দেন দরবার করে তাদেরকে ঠিক করে দিয়েছেন এটাও সদাকার স্বভাব হয়ে গেল এটাও নেকি এইভাবে আমাদের জীবনের অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের কাছে স্বাভাবিক দৃষ্টিতে এ বাদত মানে হয় না কিন্তু আল্লাহ তালা কাছে কাজগুলো খুবই পছন্দনীয় এই কাজগুলো প্রত্যেকটি কাজ জীবনের যত ভালো কাজ আছে আমাদের জীবনের কাজগুলো হয় ভালো হবে অথবা মন্দ হবে কাজটা যদি মন্দের ক্রাইটেরিয়ায় না পড়ে ভালো কাজের ক্রাইটেরিয়ায় পড়ে যায় তাহলে অবশ্যই আমরা সেখান থেকে নেকি পাবো এবং আপনারা জানেন এক্সাম্পল নবী করিম সাল্লি সাল্লাম হাজি দিলেন যে অফিবো আহাদিকুম সাদাকা। স্বামী স্ত্রীর শারীরিক মিলনের মধ্যেও নেকি রয়েছে সদাকার সব রয়েছে সাহা এখানে আশ্চর্য হয়ে বললেন আল্লাহ আমরা আমাদের একটা মনের খাহেশ মেটানোর জন্য যে কাজ করি তাতে কি করে নেকি হতে পারে ওনাদের বুঝে আসতে কষ্ট হলো বুঝে আসছিল না তিনি বলেন কাজটি যদি অন্যায় পথে হতো গুনার তরিকায় হতো অবৈধ সম্পর্ক হতো তাহলে কি গুণা হতো না অবশ্যই হতো তাহলে খালাল পন্থায় বৈধ পন্থায় হলে সেখানে নেকি হবে না কেন এই হাদিসের ব্যাখ্যা সে হাদিসকে আমরা গ্রহণ করতে পারি যে করল মারুফ ইনসাদা প্রত্যেকটি মারুফ কাজ প্রত্যেকটি নিয়মসম্মত কাজ প্রত্যেকটি ভালো কাজ এটা সদাকার মতো নেকির কাজ হয়ে যায় পরবর্তী হাজি রসুল্লাহ সাল্লাহামে সাদ করেন লাহ তেরান্না মিনাল মারুফাই রসুল্ল সাল্লামে সাদ করেন দেখো তুমি ভালো কাজের কোন কাজকে অবজ্ঞা করো না কোনো ভালো কাজকে ছোট মনে করো না কোনো ভালো কাজকে নেহাইত নগণ্য মনে করো না কি তুমি একজন তোমার একজন ভাই একজন দিনী মুসলমান দিনী ব্যক্তিত্ব যে একজন মানুষকে তুমি একটি হাসি বরণ করে নেবে হাসি মুখে তার সঙ্গে কথা বলবে সাক্ষাৎ করবে এই কাজটাও আল্লাহ তালার কাছে অনেক বড় একটি এবাদতের কাজ এটাও একটি সদাকার কাজ এর মধ্যে তোমার জন্য রয়েছে অশেষ প্রাপ্তি আল্লাহ তালার কাছে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলা মুচকি হাসি দিয়ে কথা বলা একটি সদা কাজ অনেক সময় আমরা খুব ব্যস্ত থাকি আমাদের মেজাজ খারাপ থাকি কারো সঙ্গে আমাদের একটু বিতর্ক হয়েছে কেউ আমাদের কথা শুনেনি কেউ আমাদেরকে আঘাত করে কথা বলেছে আমরা এত বিরক্ত হই আরেকদিন পাশে দিয়ে আসলে সালাম দিলেও সালাম নিতেও মনে থাকে না খেয়াল করি না সালাম নিলেও একটা শুকনো সালাম নিয়ে বিদায় করে দেই তার দিকে তাকিয়ে একটু ওয়েলকামিং দৃষ্টিতে একটুখানি মুচকে হাসি দিয়ে সালামটা নিলে দিলে একটু কুশলা দিয়ে বিনিময় করলে এটা সদাকাজ সবাব হয়ে যেত আমরা সেটা মিস করি মনের মধ্যে প্রেশার আসলেই আমরা গিভ আপ করে ফেলি আসলে এইভাবে নিজেদের মনকে ঘষে মেজে যে এভাবে তাজ কি অর্জন করতে হবে এইভাবেই নেই রাস্তায় আমাদেরকে আসতে হবে এভাবে সুন্দর চরিত্র গঠন করার জন্য অব্যাহত প্রয়াস চালিয়ে যেতে হবে এই সুন্দর সুন্দর হাদিসগুলো আমাদেরকে সেদিকেই উৎসাহিত করছে আরেকটি ছোট্ট আমলের দিকে নবী করিম সাল্লাহ আসলাম দৃষ্টি আকর্ষণ করছেন পরবর্তী হাদিসে রসুল্লাহ আসলাম সাত করেন ইদা তবাকাল মারা কাতানের মা আহা ও তা হাত জিরা নাকা তুমি যদি তরকারি পাক করো স্যুপ পাক করো এবং সেটা যদি গোষ্ঠীর সুগন্ধ ছড়িয়ে পড়ে এরকম কোন ভালো খাবার হয় যেটা তোমার আশেপাশের বাড়িতে তাদের কাছে সুগন্ধ চলে যায় তাদের নাকে এত সুগন্ধ পৌঁছে যায় তাহলে তাদের খাবারটার প্রতি ভীষণ আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে তো তুমি তাদেরকে একটু শরীর করে দিয়ে একটু দিও একটু পাঠিয়ে দিও তাদের ঘরে এখন অনেক সময় আসে যে মানুষের তৌফিক থাকে না সীমাবদ্ধ পরিমাণ পাক করেছেন মেহমান এসেছে তাদেরকে শরীরকরণ ডিফিকাল্ট তিনি সাদামাটা সাজেশন দিলেন যে ফা আকের মা আহা একটু পানি বাড়িয়ে দাও ঝোল বাড়িয়ে দাও তাহলে একটু ঝোল দি এক টুকরা গ্রস্ত তাদেরকে দিতে পারবে অবশ্য এই সমস্ত সাদামাটা কথা আমাদের কমপ্লিকেটেড সোসাইটিতে এখন কতটুকু আমরা মডার্ন সোসাইটিতে আমরা প্রয়োগ করতে পারব বা আমাদের মানসিকতা তৈরি হবে সেটা একটা প্রশ্ন যে আমাদের তো আমরা অনেক পার্থক্য ফিল তাদের জীবন যেভাবে অতি সিম্পল অতি সাদাসিদে ছিল আমাদের জীবনটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে আমরা অনেক কৃত্রিমতায় পরিপূর্ণ এখন পাশের বাড়িতে তরকারি দিয়ে অল্প দেব কেমনে এই চিন্তা করে আমরা দেব না আমরা দিতে চাইলেও আমাদের মা বোনেরা দিতে চাইবে না তাদের মানিজ্য তো লেগে যাবে এই যে কিছু কৃত্রিমতা এসে গেছে নবী করিম সাল্লা যে সমাজে বসবাস করেছেন তাদের সমাজ ছিল অত্যন্ত সিম্পল অত্যন্ত সাদা সিদা কোনো কমপ্লিকেশন ছিল না এত কৃত্রিমতায় তারা ছিলেন না তবুও আমরা যদি পারি সাদা মাটা জিন্দগিতে আসার চেষ্টা করি বিশ্বাস করে যদি আল্লাহ তারা সমর্থ দান করেন তাহলে এরকম পার্টি ফাংশনে ভালো পাক হয়ে গেলে অনেক সুগন্ধ ঘর থেকে ছড়িয়ে পড়ে সামাজিক শিষ্টাচার ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমরা যা আলোচনা করছি এ প্রসঙ্গে আরেকটি হাদিস আমরা নিয়ে আসি রাসল সাল সাদ করেছেন আলা খাইরিন ফালাহু মান্দাল আল্লাহরিনিসহী যে ব্যক্তি অন্য কাউকে একটু ভালো কাজে উৎসাহিত করলো সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা তার কথায় উৎসাহিত হয়ে তার পরামর্শে উজ্জীবিত হয়ে যে ব্যক্তি কোনো ভালো কাজ করে ফেললো ওই ব্যক্তিকে আল্লাহতালা সম পরিমাণ নেই দান করবেন আমাদের অনেক সময় আমরা নিজে অনেক কিছু করতে পারি না আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমাদের দ্বারা যদি অনেকেই মোটিভেটেড হয়ে যায় উৎসাহিত হয়ে যায় উজ্জীবিত হয়ে যায় আমাদের কাছ কিছু ভালো শিখে কেউ যদি আল্লাহর দিনের জন্য সমাজের জন্য আল্লাহর ওয়াস্ ভালো কাজ করে তাহলে তার এই কাজের সমপরিমাণ আমরা নিজেরা পেয়ে যাব। কেউ যদি আপনার কাছে এলেম শিখতে চায় কেউ যদি আপনার কাছে একটা মশালা শিখতে আসে কেউ যদি আপনার কাছে একটা সঠিক পরামর্শ পাইতে চায় কেউ যদি আপনার কাছে এসে আপনার কাছে সঙ্গে থেকে কিছু জিনিস শিখে ফেললো এবং পরবর্তী পর্যায়ে সে শিখাটা কাজে লাগালো এবং অনেক আমল করে ফেললো এবং অনেক বড় পরিবর্তন তার জীবনে আসলো অন্যদের জীবনকে সে আলোকিত করলো নিজের জীবনকে আলোকিত করার পর সে লোকটা আপনার কাছ থেকে ভালো কিছু শিখে তার পরিবারকে যদি সে গঠন করে ফেলে সে আপনার কাছে ভালো কিছু শিখে সে যদি তার মধ্যে এরকম নিজের মধ্যে ব্যক্তির মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে কন্ট্রিবিউট করে পরিবর্তন আনার জন্যে এবং আল্লাহ তালা দিকে এগিয়ে আসে তাহলে আপনার দ্বারা এই যে এতটুকু উৎসাহিত করেছেন তাকে আপনি উদ্যোগী করেছেন তাকে আপনি উৎসাহ জগিয়েছেন তাকে আপনি রাস্তা দেখিয়েছেন তাকে আপনি ফেলেম শিখিয়ে দিয়েছেন তাকে আপনি পরামর্শ দিয়েছেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনার জন্য একটা বিরাট অ্যাসেট হয়ে গেল আপনি আল্লাহ তালার কাছে এগুলোর বিনিময়ে বিরাট কিছু পেয়ে যাবেন বলেন তো দেখি এই বুদ্ধি পরামর্শ দিতে একটুখানি রাস্তা দেখিয়ে দিতে আপনার কত কষ্ট হয়েছে কত পয়সা খরচ করতে হয়েছে তেমন করতে হয়নি তাহলে আপনি অতি সহজেই কিন্তু একটি বড় নেকির দরজা আপনার জন্য খুলে গেল এভাবে একজন মুসলমান প্রতিটি কাজেই এটা কল্যাণের দার হয়ে যাবে সে সে একটি সে যেখানেই যাবে তাকে ঘিরে কল্যাণ কাজ করতে থাকবে এবং একজন মুসলমান সারা জীবনের মনে প্রতিটি মুহূর্তই তার জন্য নেকি কামাইয়ের অফুরন্ত সুযোগ পরবর্তী হাতিসের দিকে আমরা যাই এমনি আমর আহমা বর্ণনা করেছেন আল্লাহ সাল আলসালামিফা উহ ওমান ফাঈল্লাম তেজিদু ফাজু এই হাদিসটি বাইহাকিতে বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ এসেছে পূর্বের হাদিসগুলোতে এসেছে যে কীভাবে আমরা এই কে অপরকে হেল্প করবো এখন কেউ যদি আমাদের কাছে আসে এবং আমাদের কাছে কিছু চায় তাহলে আমাদের রিয়েকশনটা কেমন হবে প্রথম শব্দে এসেছে তোমাদের কাছে কেউ যদি আশ্রয় চায় আল্লাহর দোহাই দিয়ে তাহলে তাকে আশ্রয় দাও কে তোমাদের কাছে কিছু কোন জিনিসের আবদার করলে আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কসম করে তাকে আবদার পূরণ করো তাকে দিয়ে দাও কেউ যদি তোমাদেরকে কখনো উপকার করে কোনো ভালো কাজ করে দেয় তাহলে তাকে তোমরা পুরস্কৃত করে ফেলো তোমরা যদি তাকে পুরস্কার করার কোনো কিছু না পাও তাহলে তার জন্য অন্তত দোয়া করে দাও এই হাদিসে অনেক সুন্দর কথাগুলো কথা এসেছে আল্লাহ তালার নামে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেওয়া যেমন কেউ কোন দুশ্মন তাকে আক্রমণ করতে এসেছে তাকে তার অনিষ্ঠ করছে তাকে ধাওয়া করছে তারপর অন্যায়ভাবে পাকড়াও করছে তাকে তারপর অত্যাচার করছে সে অসহায়ের মতো আশ্রয় চাচ্ছে আল্লাহর কসম বলে আল্লাহর নাম দিয়ে তোমাদেরকে ডাকছে যে আল্লাহর ওয়াস্চে আমাকে হেল্প করো আমি অসহায় আমি মজলুম আমি নিপীড়িত আমাকে নির্যাতন করা হচ্ছে তখন বাকিদের দায়িত্ব হয়ে যায় তাকে তার সাহায্যে এগিয়ে আসা আল মুসলিম আখুল মুসলিম আলাই ইজলিম হো আল্লা ইয়াসলিম হো আরেকটি হাদিসে রসল সাল্লাহসাল সাথ করেছেন একজন মুসলমান তো একজন মুসলমানের ভাই তাকে দুশ্মনের হাতে ছেড়ে দেয় না নিজে তাকে জুলুম করে না জালিমের হাতে তাকে ছেড়েও দেয় না তাকে সাহায্য করার জন্য তার হাতকে প্রসারিত করে এই এটা আল্লাহর হক সে আল্লাহর নামে চেয়েছে আপনাকে আপনি যদি তাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য না করেন তাহলে আল্লাহ তালারে দোহাই দিয়ে চেয়েছিল আপনার কাছে আল্লাহর অস্তে আল্লাহর দোহাই আমাকে সাহায্য করেন কথা বলেছিল এই কথার কারণে আল্লাহ রক্ষা করা আপনার উপর দায়িত্ব হয়ে পড়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আমাদের আলোচনা যে কোন ভুল হতে পারে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন বাংলায় দেখুন তোবা ও ইস্তেকফার আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगे टी बांगल আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ সম্মানিত দর্শক মণ্ডলী বিরতির পরে আমাদের পূর্বের আলোচনা আমরা এখন অব্যাহত রাখি কিভাবে আমরা নেক কাজ অর্জন করব অতি সহজেই বহুমুখী নেক কাজের রাস্তা আল্লাহ তালা খুলে রেখেছেন সামাজিক শিষ্টাচার একে অপরর প্রতি দায়িত্ব পালন মানুষের উপকার এসব কিছুর মধ্যে আমাদেরকে নেকি রাস্তা আল্লাহ তালা খুলে রেখেছেন এবং একজন মুসলমান সারা জীবনের মনে হয় যেন প্রতিটি মুহূর্তই তার জন্য নিকি কামাইয়ের অফুরন্ত সুযোগ পরবর্তী হাদিসের দিকে আমরা যাই এমনি অমরাজ বর্ণনা করেছেন আল্লাহ সালাম এই হাদিসটি বাইহাকিতে বর্ণিত হয়েছে মুসনাদ আহমাদ এসেছে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 তারপরে অন্যায়ভাবে পাকড়াও করছে তাকে তারপরে অত্যাচার করছে সে অসহায়ের মতো আশ্রয় চাচ্ছে আল্লাহর কসম বলে আল্লাহর নাম দিয়ে তোমাদেরকে ডাকছে যে আল্লাহর ওয়াস্টে আমাকে হেল্প করো আমি অসহায় আমি মজলুম আমি নিপীড়িত আমাকে নির্যাতন করা হচ্ছে তখন বাকিদের দায়িত্ব হয়ে যায় তাকে তার সাহায্য এগিয়ে আসা আল মুসলিম আখুল মুসলিম আলাই ইজলিম হু আল্লা ইয়সলিম হু আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লসল সাত করেছেন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 আল্লাহ তালার সান রক্ষা করা আপনার উপর দায়িত্ব হয়ে পড়েছে আপনি এই যদি তাকে সাহায্য এগিয়ে আসেন তাকে আশ্রয় দেন তার প্রোটেকশনের ব্যবস্থা করেন তাকে উদ্ধারের জন্য আপনি সক্রিয় হন তাহলে আপনি আল্লাহর সম্মান রক্ষা করলেন আর যদি তা না করেন তাহলে আপনি আল্লাহ তালাকে অসম্মানিত করলেন যে আল্লাহর কথা বলে সে আপনার কাছে চেয়েছে এক্সাম্পল হচ্ছে আপনি যদি একজনের কাছে গিয়ে বলেন যে অমুক বড় একটা ব্যক্তির কথা এক বড় প্রিন্সিপালের কথা বললেন হেড টিচারের কথা বললেন চেয়ারম্যানের কথা বললেন এমপির কথা বললেন মন্ত্রীর কথা বললেন যে অমুক বলেছেন আমাকে এই কাজটা করে দিতে অমুক বলেছেন আমাকে এখানে একটু হেল্প করতে তখন যদি আপনি না করেন তার রেফারেন্স না দিলে তাহলে বোঝা গেল যার রেফারেন্স তিনি দিয়েছেন আপনি তাকে অবজ্ঞা করেছেন তাকে অসম্মানিত করেছেন আল্লাহ তালা তো তার চেয়ে অনেক বড় অনেক ঊর্ধ্বে তাঁর অবস্থান আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নাম নিয়ে কেউ আমাদের কাছে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিতে হবে চেষ্টা করতে হবে তবে কেউ যদি বড়ো ক্রিমিনাল হয় কেউ যদি বড়ো অপরাধী হয় তাহলে অবশ্য অপরাধীকে যথাযথ কর্তৃপক্ষ কাছে হস্তান্তর করতে হবে তাকে হাইড করে লুকিয়ে রাখার কোনো দরকার নেই এরপরের বাক্যটা হচ্ছে কেউ আল্লাহর ওয়াস থেকে কিছু চাইলে তোমরা তাকে দেবে ফেরত দেবে না খালি হাতে যে আল্লাহর নাম নিয়ে বলছি আল্লাহ দোহাই দিয়ে বলছি আল্লাহর কসম করছি আমি উপাস আসি আমার অসহায় হয়ে গেছে আমার এত কষ্ট যাচ্ছে আমার চিকিৎসা করতে পারছি না আমাকে আল্লাহর ওয়াসে কিছু দান করেন আমাকে হেল্প করেন এরকম আর্তরাত যখন করে এরকম আবেদন যখন করে তখন নির্দয়ের মতো তাকে ফেরত দেওয়া ঠিক না যেহেতু আল্লাহর নামে চেয়েছে আল্লাহকে সম্মান করার জন্য আমি তাকে দিয়ে দেই কিছু তাকে না বলি না তাকে নিষেধ করে দেই না তাহলে আমি এরকম করলে আমি তাকে আমি আল্লাহ আল্লাহতালাকে সম্মান করলাম আর যদি আমি ফেরত দিয়ে দেই আমি গুরুত্ব না দেই আমি রেসপন্ড না করি তাহলে আমি যে আল্লাহর দোহাই দিয়ে বলেছিল সে আল্লাহ তালাকে আমি গুরুত্ব দিলাম না সম্মান করলাম না আল্লাহ তালার যে শান আছে শানের আমি কদর করলাম না পরের বাকি এসেছে অমান আতা ইলাই আরুফান কেউ তোমাদের জন্য কোনো ভালো কিছু করলে তোমাদের উপকার করে দিলে তোমরা পারলে তাকে পুরস্কৃত করো কেউ উপকার করলে উপকারের পরিবর্তে তাকে তোমরা কিছু উপকার করে দাও হাল জাজাউল এহসান ইল আল এহসান আল্লাহ তালা নিজের ব্যাপারে বলেছেন জান্নাতিদেরকে তিনি কেমতের দিন কত ভালো ব্যবহার করবেন উত্তম প্রতিদান দান করবেন তিনি বলেছেন যেহেতু আমার বান্দারা দুনিয়াতে আমার প্রতি অহসান করেছে আমার কারণে অহসান করেছে আমিও আজকে তাদেরকে অহসান করব। তারা আমার জন্য অনেক কিছু করেছে আমি তাদের জন্য জান্নাতে অনেক কিছু করব। তো এভাবেই আল্লাহ তালা চান যে মানুষের জন্য কেউ যদি আমাদেরকে ভালো কিছু করে তাহলে আমরাও তাদেরকে ভালো করার চেষ্টা করি তাই হয় যেমন আমাদেরকে কেউ গিফট দিলে হাদিয়া দিলে আমরা মনে রাখি আমরা সময় মতো আমরাও তাদেরকে গিফট দিয়ে হাদিয়া আমাদের কি কেউ যখন দাওয়াত দেয় আমরা তাদের বাসায় দাওয়াত খেলাম আবার আমরা চিন্তা করি তাদেরকে দাওয়াত খাওয়ানো দরকার কারণ কাফে উহ তাকে যদি পরা যায় কেউ যদি আমাদেরকে যে কোনো ধরনের উপকার করে আমি সেই তরিকায় না পারি অন্য তরিকে উপকারের সুযোগ এসেছে তার খেদমত করার সুযোগ এসেছে তার হেল্প করার সুযোগ এসেছে আমি সেটা গ্রহণ করি ফাইনাম তাজিদু ফাজউল আহু আর উপকার করার কিছু না পাও তাহলে তুমি তার জন্য দোয়া করো আল্লাহ তালার কাছে এই যে স্বীকৃতি দেওয়া আহ আগের বাক্যটাই ছিল যে তাকে পুরস্কৃত করো পুরস্কৃত করতে না পারলে স্বীকৃতিটাও একটা পুরস্কার যে আপনি আমার জন্য অনেক কিছু করলেন আল্লাহ তালা আপনাকে যা যাক্ষ দান করুন স্বীকৃতি হলো দোয়াও হয়ে গেল। এই জন্য কেউ ভালো কিছু করলে আপনাকে কি বলতে হবে যায়ক আল্লাহু খায়রান আল্লাহ তালা আপনাকে উত্তম পুরস্কার দান করুন উত্তম যা দান করুন আমি আপনাকে অন্য কিছু দিয়ে আর আপনাকে দিতে পারলাম না কিন্তু আমি আপনার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে ফেললাম আর এই দোয়ার মধ্যে দোয়া হলো অপর দিক থেকে স্বীকৃতি হয়ে গেল অন্য হাতিস এসেছে লামস করিল্লাশ নাস যে ব্যক্তি মানুষের শোকর আদায় করে না সে আল্লাহ তাল্লাহারও শোকর আদায় করবে না সে ব্যক্তির নেচারটাই এরকম তার ভিতরে কৃতজ্ঞতা নেই অন্যের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার মতো যোগ্যতা তফিকতার নেই কিছু লোক আমাদের সমাজে আসে তাদেরকে আপনি উপকার করলে তারা এত খুশি হয় আপনাকে অন্ত থেকে দোয়া করে আপনাকে তারা সুক্রিয়া জানায় আপনি ফিল করেন যে সুহান আপনি উৎসাহিত ফিল করেন আপনার কাছে ভালো লাগে যে তারাকে উপকার করেছি তিনি অ্যাপ্রিসিয়েট করতেছেন এটা নট নেসেসারিলি যে আপনাকে খুব প্রশংসা করতে হবে কিন্তু স্বীকৃতিটা মানুষের জন্য অনেক উৎসাহের বিষয় কিছু লোক আছে যে মোটেই স্বীকার করে না স্বীকৃতি দেয় না চেষ্টা করা দরকার যে আমাদের এই মন মানসিকতা আমাদের কালচারের মধ্যে এটাকে নিয়ে আসা যে আমরা আরেকজনের ভালো কাজের একটু স্বীকৃতি দেই। মা এ সারা দেওয়াল্লাহ আনহা কেউ ওনাকে কোনো স্নান করলে তিনি তাকে পুরস্কৃত করতেন পুরস্কৃত করতে না পারলে তিনি তাদেরকে দোয়া করে দিতেন যা যাকল্লাহ খায়রান বলে দিতেন কেউ যদি আপনাকে যা যাকল্লাহ খাইরান আবার বলে ফেলে আপনি কি বলবেন যে আল্লাহ তালা আপনাদেরকেও যা যা খায় দান করুন তো এইজন্য আপনার কাছে যদি দুনিয়া উপকার করেছে অনেক অসহায় লোককে ধনী লোকেরা উপকার করে টাকা পয়সা দেয় দানশীর লোকেরা হেল্প করে তাদের মানবতাবোধ আছে তারা অসহায় লোককে অনেক উপকার করে দেয় অনেক সময় অর্থনৈতিকভাবে অনেক সময় বিভিন্ন তরিকায় আপনারা উপকার করে দেন কিন্তু যে লোকটাকে উপকার করেছেন তার হয়তো আপনাকে পুরস্কৃত করার কিছুই নাই আপনাকে ফেরত দেওয়ার কিছুই নাই আপনাকে আল্লাহ তালা অনেক দিয়েছেন সেই ব্যাপারে আপনাকে কি করবে কিন্তু সে যে যেটা করতে পারবে আপনার থেকে কম না সে আপনার জন্য দোয়া করতে পারবে সো ভান আল্লাহ ফাজু তার জন্য দোয়া করো এই দোয়াটা তো আল্লাহ তালা কাছে বিরাট নিয়ামক আপনার জন্য কেউ দোয়া করলো এই দোয়াটাকে আমাদের দিন টের পাওয়া যাবে যে দোয়ার কারণে আপনি কত ধন্য হয়েছেন কত আপনি সৌভাগ্য অধিকারী হয়েছেন কারণ দুনিয়াতে আপনাকে যদি সে কিছু ফেরত দিত আপনাকে দাওয়াত খাওয়াত আপনাকে অন্য একটা উপকার করে দিত সেটা দুনিয়াতে শেষ হয়ে যেত কিন্তু আপনার জন্য সে দোয়া করেছে তার কিছু দেওয়ার ছিল না আল্লাহ তালা সেই দোয়া জমা হয়ে আছে কে আমাদের দিন আল্লাহ রাবুল আলমিন সেই দোয়ার যে যাজা আপনি এনজয় করছেন তাহলে আমরা আসি যে রিজ আলোচনা আমরা করে আসছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের নেক কাজের পরিধি বাড়াতে পারি নেক কাজ সম্পর্কে আমাদের কনসেপ্ট আমাদের ধারণা আরও কিভাবে আমরা ওয়াইডের করতে পারি নেক কাজটা শুধু খুব ন্যারো কিছু কনসেপ্ট আমাদের মাইন্ডে না থাকে বিশাল যে ভ্যারাইটিজ আছে এগুলো আমরা যেন অ্যাডপ্ট করতে পারি আল্লাহ আল্লাহতালা ইবাদতের পাশাপাশি খেদমাতে খালুক থেকে শুরু করে মানুষের হক আদায় করা শিষ্টাচার শালীনতা এগুলো যে কত বড় নিয়ামত কত বড় ইবাদত এগুলো বুঝে বেশি করে আমল করা তফফিক আল্লাহতালা আমাদেরকে দান করুন জজাকুল্লাহুল খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 ডোনে জাকাতন এবং পাঠিয়ে পাঠানোর ঠিকানা আটচল্লিশ বিআইসি কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর পাউন্ড অ্যাকাউন্ট নম্বর